আলহামদুলিল্লাহ সিরাতে পাকের আমরা ধারাবাহিক আলোচনায় গত সপ্তাহে আমরা এসেছিলাম প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়ার কারণে চরম বিরোধিতা শুরু হয়ে যায় এবং আবু তালেবের কাছে এসে বিদায় করে দেন থামছে না এদিকে হাজ মৌসুম এবং বিভিন্ন মেলা আছিল বড় বড় বাজার বস্ত মেলা বসত এই সমস্ত জায়গায় সিজন উপলক্ষে রসুল্লাহ সাল্ল আলীকুম কিভাবে দাওয়াতি কাজ করছেন সেগুলোর চিত্র এবং এইগুলোর মোকাবিলায় উল্টা দাওয়াতি কাজ কিভাবে চলছিল তার আজকে আলোচনা তারিম সাল্ল আলিয়াল্লাম মক্কা লোকদেরকে যেমন দাওয়াত দিচ্ছেন পাশাপাশি উফুদুল আরব আরবদের বিভিন্ন গ্রুপ যখন ওমরা করতে আসে হজ করতে আসে তাওয়াফ করতে আসে সেখানেও তিনি সুযোগ নিতেন তারা চিন্তা করলো মক্কার লোকেরা আবুল হবের নেতৃত্বে কি করা যায় এই দাওয়া তার কিভাবে থামানো যায় যাতে অন্য লোকেরা গ্রহণ না করে তারা পরামর্শ এসেছিল যে সে হচ্ছে একজন জাদুকর এই কথা মোটামুটি সবার কানে ঢুকাই দিতে হবে এখন তারা সিদ্ধান্ত নিল নেওয়ার পরে যেখান থেকে যেখান থেকে প্রতিনিধি দল আসে রাস্তার মুখে তারা বসে থাকতো আবু যে সমস্ত মেলা বসত বড় বড় সেখানেও তারা যেত যেহেতু আবু আহাব এবং তিনি যেখানে যেখানে যেতেন প্রোগ্রামটা সে জেনে নিত ওনার চাচা আপন চাচা বিশেষ করে ওকাদ মিজান্না দিল মাজাজ এগুলো কয়েকটি বড় বড় মেলা কেন্দ্র ছিল এই মেলাতে তিনি যেতেন আর সে গিয়ে একজন একটি ঘটনা বলছেন তিনি প্রথম দিকে তো জাহিলি সভ্যতার ধারক বাহক ছিলেন এক পর্যায় তিনি ইসলাম কবুল করেছেন পরবর্তী পর্যায়ে তিনি বললেন যে আমি দেখেছি কিভাবে তিনি দাওয়াত কাজ করতেন আর দুশ্মনরা কিভাবে ওনার যেত তিনি রিল মেজাজ বাজারে গিয়েছেন মেলায় আমি ছিলাম সেখানে তিনি দেখে বলছিলেন তখন তিনি অমুসলিম ওই সাহাবি বর্ণনা করছেন রাবিয়া আদাইলি তিনি বলছেন হেলুকরা এই কথা বলো সবাই এই কালেমা পড়ো ইসলাম কবুল করো আল্লাহ সাহা কোন মহবুদ নেই তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে সফল কাম হবে খুলফি ফিজা জেহা তিনি বিভিন্ন রাস্তায় গলিতে গলিতে সালসালামী কাজ করতেন বন্যাস মুক্তা সুন আলেই মানুষের কৌতূহলী দৃষ্টিভঙ্গি নিয়ে আগ্রহ করে ওনার কথা শুনত কেউ হয়তো কবুল করতো না কিন্তু শুনত অনেকে কথার পরে কোন গালমন্দ উচ্চারণ করা বিরোধী করা সহজে কিন্তু একটি লোকে দেখা গেল যে উনি বলে চলে গেলে পিছন দিক দিয়ে এসে আবার এসে ওরা আহওয়ালা ওয়াদি আল ওয়াজে একটি বড় খুব প্রতিষ্ঠিত নেতৃত্বের অধিকারী এবং যার চেহারা চেহারা দেখতে শুনতে খারাপ না এরকম একটি লোক এসে ওনার কথা শেষ হলে বলতো ইন্নাহু সাবেক ক্যায় এই লোকটি হচ্ছে আমাদের দিন ধর পরিত্যাগকারী মোরতাদ মানে তাদের সেরেকের ধর্ম ত্যাগ করেছে এই জন্য এই মোরতাদ সবে যে তাদের বাপ দাদার দিন থেকে সরে এসেছে এর কথা তোমরা শুনো না কেরা দেব এই মিথ্যাবাদী সে কোন নবীনা তার কাছে ওহাই আসেনি খবরদার তার কথা তোমরা শুনো না মিথ্যাবাদী তো বলতো আহ জিজ্ঞেস করা হলো ফাকুল আমি জিজ্ঞেস করলাম কিছু লোককে এতক্ষণ যে লোকটা কথা বললেন কলুলাই তুফল লোকটা কে আমি তো চিনি না দায়িলামি সাহাবি বলেন আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম তারা কাছে অপপ্রচার করে গেল সে লোকটিকে কল তার চাচা আবু আহাব এইভাবে আবু আহাব তার এই জার্নি কন্টিনিউ করলেন কিন্তু এর ফাঁকে দিয়ে বিভিন্ন সাহাবী এই প্রকাশ্য দাওয়াতের চলা অবস্থায় একজন দুইজন পাঁচজন করে ইসলাম কবুল করছেন কন্টিনিউ করছে তার মধ্যে উম্মে আব্দুল্লাহ ইসলাম কবুল করলেন তিনি নবী করিম সাল ইসলাম কোরআদের লিডারদেরকে এবং সাধারণ ব্যক্তিদেরকে সবাই তাকে যেখানে পান সবাইকে তিনি এই কোরআন শুনান এবং ইসলাম দিকে দাওয়াত দিচ্ছেন তো তার মধ্যে একজন ছিলেন আব্দুলাইব উমে মত আনহু তিনি ইসলাম করে ফেলেছেন এবং একবার তিনি আসলেন রসুল সাল্লিস কাছে কিছু কথা বলার জন্য জিজ্ঞাসা করার জন্য দিন সম্পর্কে কিন্তু ওই সময় নবীকার পাশে ছিল কয়েকজন লিডার প্রকৃতির লোক যারা সমাজের প্রভাব প্রতিপত্তি রাখে তিনি তো ওদেরকে টার্গেট নিয়েছিলেন যে এরা তাদের কেউ করে ফেলে বাকিরা সহজেই করবে বিদায় তিনি তাদের দিকে গুরুত্ব দিলেন তাদের মধ্যে ছিল কিছু কিছু যেমন আহ ওয়ালি দেবের বিয়া ও সাইবা এবং এরকম কিছু প্রভাব প্রতিপত্তি সম্পন্ন লোকগুলো তো আবদুল্লামরাদি আল্লাহ আহ ওনার সঙ্গে কথা বলার জন্য ঘুর ঘুর করছেন কিন্তু রসুল্লাহ সাল্লা ওনাকে চান দিচ্ছেন না যে ওর সঙ্গে পরে কথা বলা যাবে আগে দেখি এই লিডার ধরা যায় কিনা এদেরকে ইসলামটা বোঝানো যায় কিনা তো তখন তিনি অ্যাপ্রোচ করলেও এটা গুরুত্ব দিলেন না অ্যাভয়েড করলেন আসলে এই নয় যে ইগনোর করেছেন প্লান করে তিনি মনে করেছেন যে আগে এদেরকে যদি আমি দাওয়াটা দিয়ে ফেলতে পারি এই বেতারা তো মুসলিম হয়ে গেছে অসুবিধা নাই তারা আমি পরবর্তী পর্যায়ে তার প্রশ্নের উত্তর দিতে পারব কিন্তু এই কাজটা যদি করলেন আল্লাহ তালা এটা পছন্দ করেননি আল্লাহ তালা আয়াত করে দিলেন চেহারাটাকে একটু করলেন সুরা কারণে চেহারাটার মধ্যে বিরক্তির ভাব প্রকাশ করলেন এবং তার থেকে মুখ ফিরিয়ে নিলেন আম যা আহুল আমি একজন অন্ধ বেতারা আসছিল তার কথাকে তিনি গুরুত্ব দিলেন না এবং এই যে আসলো তাদের কথা তিনি শোনার জন্য গেলেন তো পরে অবশ্য নবী করে ইমসাল আলী আসাল্লাম রিয়েলাইজ করেছেন যে এই সুরার মধ্যে আল্লাহ তালা ওনাকে যেটা গুরুত্ব দিয়েছেন যে আপনার কাছে দিন শিখার জন্য আগ্রহ নিয়ে যে ব্যক্তি আসে তাকে আপনি গুরুত্ব দেন আর যে আগ্রহ দেখায় না তার পিছনে এত ঘোরাঘুরি করার কোন দরকার নেই এটা একটা বিশাল শিক্ষা আমাদের জন্য আমরা অনেক মনে করি যে অমুক এমপি সাহেব আসছে ওরে বাবা বাবার কি অবস্থা অমুক চেয়ারম্যান সাহেব আসছে অমুক লিডার এসেছেন তার জন্য কি অস্থির মসজিদে আসে মাদ্রাসায় যে সাধারণ এত গুরুত্ব না এরকম আমাদের মধ্যে মাঝে মধ্যে চলে আসতে পারে আসে কিনা এভাবে হয়ে যায় দেশে বিদেশে সব জায়গায় কিছু কিছু এরকম হয়ে যায় তো এখানে আল্লাহ তালা ওনাকে নবী করিম সালাম আসলে ওনার নিের মধ্যে এমন খারাপ কিছু ছিল না এই অন্ধ মানুষের আমি গুরুত্ব দেবে কোন কিছু না ইগনোর করা উচিত ওনার উদ্দেশ্য ছিল একে ধরা যায় কিনা এগুলোকে তাহলে ইসলামের কাজটা জোরদার হবে এইরকম একটা খেয়াল তিনি করেছিলেন যেটা আমরা অনেক সময় করি আমরা অনেক মিডিয়ার পেছনে আমরা অনেক সময় লিডারের পেছনে একটু খুব গুরুত্ব দিই আসলে খুব খুশি হয়ে যায় একটু দুই কথা বললো আমাদের কাছে খুব ভালো মনে হয় মুসলমানদের সান মনে হয় উঁচু হয়ে গেল এগুলো আমাদের মধ্যে এটা আসতে পারে এটা এই জন্য শুধু রসুলকে আল্লাহের খারাপ কিছু ছিল না অবশ্য। কিন্তু এই অবশ্যই দিলেন আমাদের জন্য এই উন্নতের জন্য এইরকম সিচুয়েশন তো ওনাদের লাইফে আসবে সিরোতে পাক পড়ার উদ্দেশ্য কি আমরা ওনার জীবন থেকে প্রত্যেকটি কর্ম থেকে শিক্ষা নেব এবং সেই উপলক্ষে আল্লাহ তালা ওনাকে কোথায় কিভাবে গাইড করেছেন কোথায় ওনার কোন কাজ আল্লাহর পছন্দ হয়নি সেটাকে কারেকশনও করেছেন আবার সেটার মধ্যে আমরা ঢুকে যাই কিনা তাহলে এই এখানে আমাদের লেসন হচ্ছে যে আল্লাহ তালা ওনাকে কারেকশন করে দিলেন আমাদের জন্য শিক্ষা আর যারা মুস ইসলাম শিখতে চায় মুসলিম হোক নন মুসলিম হোক তাদের প্রতি আমাদের গুরুত্ব বেশি দিতে হবে আর যারা ইসলাম শিখতে চায় না এই দেশে আসি বিধায় এই দেশের কথা যদি আমরা বলি তাদের সঙ্গে আমাদের ওয়েলকামিং অ্যাটিটিউড তো থাকবেই যেই আসুক কিন্তু ওইটার গুরুত্ব যদি অপরিসীম হয়ে যায় আর যারা ইসলাম শিক্ষে আসে এটার গুরুত্ব আমাদের কাছে কম হয়ে যায় তাহলে বলেছেন যে বা তার আগে ইমাম কর্তব্য রহমতুল্লাহ আল্লাহ বলেন নবী করিম সাল আল্লাহামের এই বিষয়টা ওনার যে কোন আব্দুল ইমতুমকে ইগনোর করা কোন উদ্দেশ্য ছিল না তিনি জানেন যে তিনি মুসলিম তার মধ্যে কোন অসুবিধা হবে না তার কথা এখন না শুনলে তার এক্সাম্পল তিনি দিয়েছেন রাজুলা মিনহু যে কোন কোন সময় গনিমতের মাল রাষ্ট্রীয় বায়তুল মাল থেকে কোন কোন সময় যখন তিনি সাহাবিদিকে দিতেন তো যারা ভালো মানের সাহাবি তাদেরকে কম দিতেন আর যেগুলো দুর্বল মনা না দিলে নেফাক ঢুকে যাবে ওদেরকে বেশি করে দিত কোনো কোন সময় তিনি বললেন সেই উপলক্ষ্যে যে আমি কোনো কোন সময় কাউকে বাইতুল মাল থেকে বেশি দিয়ে দেই কিন্তু আমার মনে চায় তাদেরকে না দিয়ে আরো ভালো লোক আছে ওদেরকে বেশি দিতে তো ভালো লোকদেরকে বেশি না দিয়া একটু কম যারা দিল যাদের দুর্বল ইমান দুর্বল ওদেরকে বেশি করে দেয় হাসি কে বাহুল্লাহফিন্নার আমার আশঙ্কা হয় আমি না দিলে এরা উল্টা পাল্টা দিকে মনা করবে শেষে জাহার নামে চলে যাবে ওদেরকে জাহার থেকে উদ্ধার করার জন্য কিছু দিয়ে দিয়ে ঠিক রাখি যাতে ওদের আকিদা ইমান উল্টে না যায় তো এইখান থেকে ইমাম কর্তবী দলিল নিয়েছেন যে আসলে রসুল সাল্লাহাম জানতেন আব্দুল মাকতুম ওনার এতটুকু ইমানি মজবুতি আছে ওনার কথা সারা না দিলে উনি মনকষ্ট কষ্ট পেয়ে নবী করিম সাল্লা বিরুদ্ধে অবস্থান নেবেন না কাজেই এখানে এইটা আমাদের বুঝার বিষয় আল্লাহ পরবর্তী পর্যায়ে তিনি বলেছেন যে এই লোকটা যে আসছে মাকতুব যে এই উনি ওই লোক যার বিষয় নিয়ে আল্লাহ তারা নবী করিম সাল্লাকে একটু ভৎসনা করেছেন একটু ক্রিটিসাইজ করেছেন যে আপনি কেন তার থেকে চেহারা ফিরিয়ে নিয়েছিলেন যদিও আল্লাহ জানেন এইভাবে ইসলাম কবুল করা কাহিনীটি একটা চমৎকার কাহিনী তিনি ওনার নাম আসল নাম হচ্ছে জুনদু বেবিনে জুনাদা উনি যদিও একদম প্রথম দিকে না প্রকাশ্য শেষ দিকেই বলতে গেলে করেছেন তিনি আসলে একজন ভালো মানুষ ছিলেন অরিজিনালি আবু দাল তিনি সত্যি মনে হয় ইসলামকে তালাশ করছিলেন কোথায় পাওয়া যায় হক দিন কোথায় পাওয়া যায় কিছু লোকের মধ্যে এরকম ন্যাচারাল ফেতরাতন হকের আগ্রহ আল্লাহ পয়দা করে দেন মাঝে মাঝে ইসলাম কবুল করতে আসে আমাদের এখানে লোকজন দেখা যায় তাদের ইতিহাস শুনলে যে তারা মনে হয় যেন কিছু একটা খুঁজছিলেন কোথায় রাইট দিন পাওয়া যায় তো আমরা একটু বের হয়েছিলাম আমাদের কম থেকে আমরা খুঁজছিলাম তো আমি বললাম যে আপনারা একটু ফা উনাইশ আমার ভাই উনাইশ এবং আমার মা তিন এলাকা থেকে আরেক বেদুইন এলাকাতে গেলাম আমরা তিনজন আসি এক পরিবারে তো আমাদের মধ্যে আমার ভাই উনাইশ বললেন যে আমার মক্কায় একটু কাজ আছে আপনারা এখানে থাকেন হাত্তা আথিআকা আমি ওখান থেকে কিছু খোঁজ খবর নিয়ে তো আবুদার বলেন ভাই যে গেলেন অনেক বেশ কয়েকদিন পরে আসলেন কেন কি ছিল আর সালাহ আল্লাহ আমি এমন এক লোককে পেলাম তুমি যে কি একটা খোঁজো সহিদিন সে বলে আল্লাহ নাকি তাকে ওই দিন নিয়ে পাঠিয়েছে এরকম এক লোকের খবর পেলাম ফাকুর তোমা ইয়া কলুন লোকেরা তাকে কি গ্রহণ করেছে না তাদের রিয়াকশন কি পাবলিক কি বলে কলা ইয়া কলুন ইনাহু সাহের ও শাহের ও তারা মেজরিটি দেখলাম যে তাকে গ্রহণ করেনি বলেছে সে তো কবি কেউ বলেছে সে জাদুকর কেউ বলেছে সে গণক। ও কে না ওনাইসেন তিনি নিজেও কবি কিন্তু উনি তো তাদের মতে এরকম কোন কথা বক বক করি বলেন না মন্ত্রন্ত্র পড়ে যেগুলো কিছু করেন না ওকু কা আর আমি তো যেহেতু নিজে কাব্য চর্চা করি কবিতা চর্চা করি আমি কবিতার সঙ্গে মিলেই দেখলাম তার কোনো কথাও কবিতার সুরের সঙ্গেও মিলেনা কোন ভালো মানে বিবেক সম্পন্ন মানুষ বলতে না যে উনি কিছু কাব্য চর্চা করছেন কবিতা আমার কাছে মনে হয়েছে তিনি অবশ্যই একদম সত্যবাদী সত্য ক্লেমি করছেন বা ইন্না কায় আর আমার কাছে মনে হল বাকিরা সবাই যারা বলছে ওনার বিরুদ্ধে এই সমস্ত অপপ্রচার করে এরাই আসলে মিথ্যাবাদী এতটুকু আমার কাছে মনে হল ফকাল আবুদ্দার বলে যে আপনি তো মোটামুটি করলেন মনে হয় কনফার্ম এখন হন নাই মনে হয় মনে হয় বলছেন তো আপনি থাকেন আপনি এখন বসেন এখানে এলাকায় থাকেন আমি যাইবারে ফাইনাল ভালো ইনভেস্টিগেট করার জন্য বলেন ঠিক আছে ফাকুল মিনা মাকা আলহাদুল খেয়াল রাখবেন ভাই মক্কা লোকেরা কিন্তু আপনার বারোটা বাজে দিবে খুব সাবধানে থাকবেন কিন্তু কেউ যেন না পায় আবুদার বললেন যে হ্যাঁ তাক্কা দিন তোমাক্কা এবং আমি কয়েকজন লোককে পেলাম তো তাদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা ওই যে একটা লোক আছে তোমাদের সমাজের ধর্ম ত্যাগী ধর্ম ত্যাগী ত্যাগী লোকটা ধর্ম থেকে সেই লোকটা বলে যে ওই যে কলসি আহ ওই যে ওই ঐ লোকটা দেখা দেয় ওই যে অমুক জায়গায় আশা রা ইলাইয়া হ্যাঁ আমি যখন বললাম এই লোকটা কই এখন তো আমি তাদের আক্রমণের শিকার হয়ে গেলাম এই তো বোধহয় তার তরিকা খুঁজতে আসছে এখন আমার দিকে তারা সবাই ইট পাথর নিক্ষেপ করা শুরু করে দিল আমি তো বেহুসে পড়ে গেলাম যখন উঠলাম দেখি যে আমার চেহারা আমাদের ক্ষত বিকত হয়ে গেছে তাদের ইটে এরপরে আমি কি করব এখন এই বিপদ আপদ বিদেশি মানুষ আমি জমজম পানি খেলাম আমার রক্ত টাক্ত মুছে ফেললাম তো আমি এখন ওনাকে তো আমার এরা কেউ দেখিয়ে দেবে না বুঝতে পারছে আমি তো চিনিও না ওনাকে কিভাবে ওনার সন্ধান পাই কাকে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করলে তো আবার আক্রমণ করবে তখন আমি এই এক মাসের মতো কাটালাম আর অপেক্ষা করি যে কোনো সময় দেখানি হয়ে যা তাকে দেখতে পাই কিনা আরে এক মাস আমি কি করলাম আমার তো খাবার দাবার না আমি বিদেশি মানুষ সাথে সামান্য অঞ্চলের শ্বাস হয়ে গেছে বাকি দিনগুলো শুধু আমি জমজম খেলাম জমজম খেলাম আলহামদুলিল্লাহ আমার চেহারাটা যেগুলো ক্ষত বিকত হয়ে গেছিল অজুটুজু করতে করতে ধুইতে ধুইতে এটাও ভালো হয়ে গেল আর আমি জমজম দিয়ে যেন আমার পেট ভরে যায় এরকম মনে হলো আর আমার শরীর যেরকম আমি স্বাস্থ্য নিয়ে আসছিলাম দমদম খেয়ে আলহামদুল্লা হয়ে গেল এক জিনিসের খোঁজে আছি সেটা পাই কি আমি তা আমি রাতে রাতেও জেগে থাকি অনেকে ঘুমাইলে যে রাতের রাতে কোনো সুযোগ পাইকিনা তে একদিন একদিন চন্দ্রের ভালো আলো আছে ওই রাত্রে আমি অপেক্ষায় আছি কাবা ঘরের পাশে তখন দেখতে পাচ্ছি যে সবাই ঘুমিয়ে গেছে আশেপাশে আর কেউ এখন তাও করছে না তারা কাজ করত শুধু তাওয়াফ করতে আসছে নিরিবিলি তারা দুইজন মহিলা তাওয়াফ আফ করছে তাওয়া এসে তারা এসাফ আর না এলার কাছে খুব দরখাস্ত দিচ্ছে এসাফ আর না এলা এই দুই মূর্তি এই এসাফ হলো পুরুষ মূর্তি না হলো হল মহিলা মূর্তি এই দুটোর ঘটনা কি এই দুটো জমানায় এবং সেখানে জেনা করা অবস্থা তারা আল্লাহর কাছে থেকে অভিশপ্ত হয়ে যায় অভিশপ্ত হওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে পরবর্তী পর্যায়ে অভিশপ্ত করেন এবং তাদেরকে পরবর্তী পর্যায়ে এরা ইয়ে করে মূর্তি বানায় এই অভিশপ্ত লোকগুলো এখন তাদের পূজনীয় হয়ে গেল গিয়ে যারা তারা তখন খুব আবদার করছে দর্খাস্ত দিচ্ছে আমি এটা দেখলাম দেখি যে আমার কাছে খুব খারাপ লাগছে অহম্মদান ইসাফা না এলা এসাফার না এলার মতো এই মূর্তি কাছে গিয়ে যখন দর্খাস্ত দেওয়া শুরু করে দিল আমি তাদের কাছে গেলাম এই আবুদার গ্রেফারের মাইন্ডে কিন্তু তাহিদ আছে তারপরে তোমরা তাদের কাছে হারান করে কাছে চালাল করে দাও মানে এটা হালাল তো করা যাবে না এখন আর উনি চান্স নিচ্ছে যে তারা কি বোকামি করছে তারা আমার কাছে আসে বরং আমাকে চ্যালেঞ্জ করতেছে কি তুমি কি বলতে চাও ফা কিন্তু ওয়াহান খাসাবা আর এগুলা তাদের এইটা একটা সাংখ্যিক কথা তার অর্থ হচ্ছে যে তো সব মানে উল্টা পাল্টা লিঙ্গ বানাই রাখছে খারাপ জিনিস যে হিন্দুদের লিঙ্গ পূজা আছে না এরকম খারাপ জিনিসের কাছে যারা অপকর্ম করেছে এদের কাছে চাও কিন্তু আমি কথাগুলাকে মানে ভদ্রতা নষ্ট না করে ইঙ্গিতে বলছেন বলেন আর নিলাম আমি তাদেরকে মেনশন করি নাই যে এরা জেনাখর ছিল তাদেরকে এইভাবে ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ইঙ্গিতটাও তাদের কাছে খুব খারাপ লেগেছে মাহবুদের ব্যাপারে এত বড় তহমত জঘন্য কথা তারা তখন খুব নাহারে আমাদের সঙ্গে যে আমাদের দল আসছিল কাফেলা আসছিল তারা যদি থাকতো এখন এই ভালো করে সাইজ করতে পারত। মাবুদের ব্যাপারে এত বড় কথা তা এই কথাবার্তা শেষ আবুদের গ্রেফারি বলেন যে এই সময় দেখি যে রসুল উঁচু পাহাড় থেকে তাই না কারণ নিচু ছিল না পাহাড় উপর থেকে নেমে আসছে আমাকে দেখে দেখে ওনারা বলেন ফকালা ফকালা মা লাকুমা ওই দুইজন যখন নেমে আসলেন এই দুই মহিলা তখন চলে যাচ্ছে তো নবী করিম সালাম আর জিজ্ঞাসা করলেন আরে ধর্মতা গিয়ে একটাকে পাইছিলাম ওখানে গেলাফের মাঝখানে গিয়ে ওখানে তাকে পেলাম কলা মা কলা সে তোমাকে তোমাদেরকে কি বললো কলা যথেষ্ট লজ্জা সম্ভ্রম সভ্যতা ভদ্রতা এগুলো আছে তো বলে এমন কথা বলছে যে কথা বলা যাবে না এখানে মুখ ভর্তি হয়ে যাবে তো এতটুকু ওই দুইজনের কে জিজ্ঞাসা করার উত্তর শেষ আবু বলেন ফেজা আর রাসুল্লা সাল্লা হু আসাহ ইসাল্লাম হাজার ওই দুইজন আসলেন নব্বিকিমসালাম আবুকর ওনারা হাজির আসাদ চুমু খেলেন এরপরে তাওয়াফ করলেন বা এরপরে নামাজ পড়লেন যখন আমি শুধু তামসা দেখি কি করে নামাজ পড়া শেষ হয়ে গেলে আমি ওলাদের কাছে আসলাম এবং এসে আমি সালাম দিয়ে ফেললাম এবং আমার একই হয়ে গেছে ওই যে ভাইয়ের কথায় উনি বুঝতে পেরেছেন যে উনি আল্লাহ নবীন হয়ে গেছে সরে জমিনে নিজে আসলে দেখা করতে এসেছেন দাওয়াত না পেয়েই দাওয়াত গ্রহণ করে ফেলেছেন রহমতুল্লাহ তিনি এই কথা বলে আমাকে জবাব দিলেন সেখান থেকে এসেছি আহ আদিহিদাল হাতটাকে এভাবে কপালে মারলেন একটু এরকম করে ওনার এই অবস্থা দেখে আমি চিন্তায় পড়ে গেলাম আবুজার বলেন ফাকুল তুফিন আমার কাছে মনে হলো আমার পরিচয় গ্রেফার কবির থেকে দেওয়ার কারণে পছন্দ করলেন না উনি মনে হয় তারপরে তিনি বললেন মাতা তা কুন্ত এখানে কবে থেকে আপনি আসছেন কতদিন থেকে তিনি বললেন আমি প্রায় এক মাস ধরে এখানে আসি তো এক মাস কোথায় খাওয়া দাওয়া করলেন বিদেশি মানুষ বললেন যে আমার কোন খাওয়া দাওয়া ছিল না আমি শুধু জমজামের করেছি। এবং দেখেন আমার যে স্বাস্থ্য নিয়ে আসছিলাম এই জমজাম খেতে আরো ভালো হয়ে গেছে আলহামদুলিল খানা ছাড়াই একমাস থেকেছি কোন খুদার আমি আর কোন কষ্ট পাইনি ফক আল রসুল্লাহ তিনি বললেন জমজমের পানি অত্যন্ত বরখতময় মুবারক পানি আর এখানে এই জমজম পানির মধ্যে যার খাবার খাওয়ার ব্যবস্থা তার খাবারের সমস্ত উপাদান আছে অন্য হাদিসে কিন্তু তিনি বলেছেন তো সেভা উচোক জমজম হচ্ছে খাবারের সমস্ত উপাদান এখানে আছে খাবারের কাজ করে দেয় আর যার রোগ বালাই আছে তার জন্য সেভার কাজ করে এই জন্য আমরা যখন হয় যে উমরাই যাবো বেশি করে কিন্তু অন্য খাবার খানা আর না খান জমজম বেশি করে খাবেন ওই যে মানুষের বোতলের পানি কিনে কিনে খায় ওইটার তুলনায় গুরুত্ব দিবেন কোনটার বেশি যদি পাওয়া যায় জমজম জমজম যতবার খাবেন যতক্ষণ আসেন সেখানে মা ও জমজমলে মা শুরু বলা জমজমের পানি যে নিয়তে খাওয়া হয় সে নিয়ত হাসিল হয়ে যায় ওনার খাবার নাই খাবার নিয়ত খেয়েছে খাবারের কাজ করে দিয়েছে রুগী মানুষ অসুস্থতা দূর করার জন্য আল্লাহ কাছে পেয়েছেন পরীক্ষিত তারপর আবু বাকু বললেন ইয়ার্লা জানলি ফি তো আমি হিল্লাইলা আপনি আমাকে পারমিশন দিবেন আমি এই বেচারে আজকে মেহমানদারি করব রাজ্যে তিনি তো অবশ্যই অ্যালাউ করলেন বলেন আমি আবু বাকর এবং আঙ্গুরের কিশমিসটা খুব মজা আঙ্গুর তো কিশমিস বানানো হয় আঙ্গুর ড্রাই করে খেলাম খুব ভালো লাগলো এরপরে আমি তাদের ওখানে খাওয়া দাওয়া করলাম আর একটু যে যখন আঙ্গুরের এই মাস পরে প্রথম কোন উনি আমাকে বললেন যে রেডি হয়ে যাও তুমি তোমার সিলাইখানে ফাহাল আন্ত মোবাইল দেখুন আনি এখন তুমি তোমার কৌমের কাছে গিয়ে আমার পক্ষ থেকে এই দাওয়াতি কাজ করব তো এটা বুঝাই শুনে আল্লাহ আশা করতে পারলে তোমার দ্বারা আল্লাহ অনেক নেবেন এবং দিনের দিকে ঢুকাতে পারবা সবার সম পরিবার আল্লাহ তালা তোমাকে দান করবেন আবু জাহাল আবুদাহর বললেন যে আমি তারপরে ওনা থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমার সঙ্গে দেখা তো হয়ে গেছে কাজ হয়ে গেছে আর আমার এখানে থাকার আরে প্রয়োজন নাই ওনার উনিও দায়িত্ব দিলেন আমি চলে আসার জন্য আমি চলে আসলাম আসার পরে ভাই ওনাইসের সঙ্গে দেখা হলো ভাই বললেন মা সোনাতে এতদিন থাকলেন কি করলেন বলতে সোনি আসলাম তু অসু আমি কি করছি আমি তো কামে কাম করছি বিশ্বাস করে ইমান নিয়ে ইসলাম কবুল করে এসেছি ওনাইসেন ফোনকা বলেন যে দিন আপনি কবুল করছেন আপনি কি মনে করছেন আমি ওটার বিপক্ষে আসি নাকি কবুল করে ফেলছি বিশ্বাস করছি নাই। কি হবে না হবে তারপরে দুইজনে যখন এক হয়ে গেছে সেও মুসলিম আমিও মুসলিম সে তো আমাকে বলে নাই তাই না উম্মা এই দুইজনে মিলে মার কাছে গেলাম বললাম যে মা জরুরি খবর এই তো এই দিন পেয়ে গেছি আমরা কবুল করে ফেললাম এরপরে আমরা আবার ফেরত চলে আসলাম আমাদের কবিলার কাছে আমরা এসে দাওয়াতি কাজ করতে থাকলাম আলহামদুলিল্লাহ তারা প্রায় অর্ধেক লোক হিজরতের আগেই বা মক্কা দখলের আগেই অর্ধেক লোক ইসলাম কবুর করে ফেললেন এবং সেখানে তাদের যিনি লিডার ছিলেন কবিলার ইমা ইবন তিনি নিজেই ইসলাম কবুর করে ফেললেন এবং তিনি নিজেই তাদের জামাতে নামাজ করে সেখানে ইমামতি করা শুরু করে দিলেন এরপরে আমরা যখন আসলাম পরবর্তী পর্যায়ে অবশ্য যখন নবী করিম সাল্লি সাল্লাম মদিনায় গেলেন এবং বদর ওষে যুদ্ধ শেষ হয়ে যায় মুদিনায় ইসলাম মোটামুটি মুসলিম সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায় তখন গাফিরা গেফার কবিলার বাকি অর্ধেক যারা ইসলাম কবুল করে নাই তারাও মুদিনায় চলে আসলো ইসলাম কবুল করার জন্য তারা যখন আসলো এবং তাদের আখ্যান দিয়ে আসলো আসলাম নামে আরেকটি একটি কবিলা তারাও এসেছিল ইসলাম কবুল করতে ফালাম আলাম ইসলাম আহম এন তারা সলিল্লা সাল এই দুই কবির প্রচুর সংখ্যক লোক যখন ইসলাম কবুল করে ফেললো খুশি হয়ে বললেন যে গ্রেফার কবিরা লোকদেরকে সবাই ইসলাম কবুল করে ফেললো আল্লাহ করে দিলেন আর আসলাম কবিলা সবাই ইসলাম কবুল করলো সবাই সঙ্গে আল্লাহ তালা চুক্তি হয়ে গেল তার মেয়ে আল্লাহর সঙ্গে তাদের কোন আর থাকলো না এভাবে আবু জরি আল্লাহ তাল ইসলামের কাহিনী আসলো এভাবে অনেক লোক ইসলাম কবুল করছে এখন আসলো যে কোরাই দুশ্মনী যত ইসলাম কবুল করে লোকরা তত দুশ্মনি তাদের তুঙ্গে উঠে এখন তারা চিন্তা করলো না আস্তে ধীরে দুশ্মনী করলে হবে না জোরে সোরে দুশ্মনী করতে হবে তখন তারা দুশ্মনী করার জন্য কি কি জিনিস অপপ্রচারের জন্য তারা একমত হলো এক নম্বরে মনে আছে ওনার ব্যাপারে কি বলার জন্য অ্যাগ্রি করলো ওয়ালিদি মগিরের পরামর্শে তিনি যাতে দুই নম্বরে তারা গত সপ্তাহে বলেছিলাম তারা বললো যে আরেকটি বিষয়ে তারা কন্ট্রোভার্সিয়াল করে ফেলল সেটা কি কোরআন কোরআনের ব্যাপারে এটা আল্লাহ থেকে নাজিল হওয়া কিতাব নয় বরঞ্চ এটা হচ্ছে তার মন গড়া কথা নবী মোহাম্মদের মন গড়া কল্প কাহিনী এবং সেই কথাগুলো জবাব আল্লাহ তালা কোরআনে পাকে দিয়েছেন ওই সময় আয়াতিল করে দিয়ে তারা আল্লাহ তালা বলেছেন ইননামা একশো তিন নম্বর আয়তে তাকে একটি লোকে শিখাই দেয় তারা একজন লোক আবিষ্কার করেছে যে লোকটা জম্বুল অনেক পড়েছে পড়ে রাতের বেলা অন্ধকারে ওনাকে ঘরের মধ্যে অনেক তালিম দেয় দিয়ে শিখাই দেয় আর পরের দিন সকালে আসি উনি বলেন আমার ঘরে ওহি নাজিল হয়েছে অমুক সুরাম নাজিল হয়েছে তমুক সুরাম নাজিল হয়েছে ই আল্লি মুবাসর এটা আল্লাহ তালা বলছেন তারা অভিযোগ করে যে ওনাকে কোন একটা একজন শিক্ষক মানুষ আছে সে তাকে শিখায় এরপরে সুরা আল ফোরকানের চার পাঁচ সাত নম্বর আয়াত আসছে অকাল আগে জমা লোকদের বিভিন্ন কেসা কাহিনীগুলো বিভিন্ন কিতাব থেকে জোগাড় করা হয়েছে কেউ কেউ লিখে লিখে তার জন্য কম্পাইল করে রেখেছে আর তাকে সকাল সন্ধ্যা এগুলো তাকে বলে দেওয়া হয় ওই সময় ওই আয়াত নাজিল হয়েছে বলে সে ক্লেম করে তারা আরো অভিযোগ করেছে যে এটা অত্যন্ত জঘন্য মিথ্যা কথা এই মোহাম্মদ রচনা করে আর এই বিষয় আসলে অনেক লোক তাকে সাহায্য করে অনেকের হেল্প নিয়া এইগুলা বানিয়ে বানিয়ে সেগুলা ক্লাইম করে আর চুক্তি কি ছিল মানুষ কেমন নবী হয় কেমন এই নবী যে খানা দানাও খায় আবার বাজারেও যায় আবার তিনি নাকি আল্লাহ নবী হন এই সমস্ত অভিযোগ তাদের চলছে খুব জোরে এরপরে আসলো যে তাদের আহ কাহিনীর মধ্যে আপনারা শুনেছেন ওয়ালি মুগীরা জাদু করে কাহিনী বলেছে তাদের মধ্যে আরেকটি ঘটনা আছে যে নাদ হারে আরেক দুষ্ট প্রকৃতির লোক ছিল তাদের ভিতরে নদার আয়ারেফের পরিচয় হচ্ছে সে আসলে আহ ইসলামের দুশ্মনীতে নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব স্থানীয় লোক তাদের মধ্যে ছিল এবং সে খুব ভালো ইয়ে জানতো কাহিনী জানত তার কিছু ইতিহাস আসছে সামনে কড়াই অন্যতম বড় একটা দুষ্ট প্রকৃতির লোক ছিল এই সুবুলাহুল আদাওয়াই সে সবসময় নবীকারী ইমসা আসলামের দুশ্মনীতে কি কি করা যায় বুদ্ধিবৃত্তিক তরিকায় ইন্টেলেকচুয়াল লাইনে সে বুদ্ধিজীবীদের তরিকা এই কাজ করতো সে আসলে এলাকায় গিয়েছিল যেটা বর্তমান সিরিয়া এলাকায় যেটা ছিল আন্দার কনস্টেন্টিনোপল কাইসারদের কন্ট্রোলে ছিল সেখানে লেখাপড়া ছিল তারা কিছু গল্প কাহিনী বিভিন্ন জবুর ছাড়াও ওইগুলো তাদের মধ্যে প্রচলিত ছিল তা আসলে ও হাদিসা মুলুকুল কাহিনীগুলো প্রায় আড়াই হাজার বছর আগে লেখা হয়েছে তো এগুলো আমাদের দেশে কবিতা আকারে শাহনামা পরে আসে এইরকম সে এই লোকটা রুস্তম এবং পারস্য সম্রাটের কাহিনী অনেক কিছু সে শিখি লেখাপড়া করে এসেছে এসে সে আরবদের মধ্যে মাঝে মাঝে করত এখন তাকে তার মধ্যে মাথায় প্রচারের কাজের দুশমনিতে একটু ব্যবহার করব তোমাকে সে নিজে খুব খুবই ইন্টারেস্টেড নিজেই বললো যে আসো আমি তোমাকে হেল্প করবো তো সে প্ল্যান করলো জাতিরা আল্লাহর দুহমেহ কিভাবে আল্লাহ নবী কারণে ধ্বংস হয়েছে এগুলা বলার পরে তাদেরকে দাওয়া দিয়ে যখন তিনি উঠে চলে আসতেন অতপর সেই মজলিশে আবার সে বলতে শোনা তার কথা শুনছো এখন আমার কথা শুনো আনা বক্তৃতা করতে পারবো সে তো আগের জমান কিছু কাহিনী কিসা কাহিনী শুনে এগুলা তোমাদেরকে শিখে এসে বলে ফাহুমা ইয়া আমার কথা শোনো এখন ফা ও মিন হাদিহি তার কথা সে আমার কথা অনেক ভালো হবে আমার বক্তব্য অনেক ভালো হবে আন সম্রাজদের কাহিনীগুলোকে সে এখন বিভিন্ন শাহনামার মতো বিভিন্ন গল্প কাহিনী তাদেরকে অনেকক্ষণ বলল বলার পরে নিজেই আবার বলে বিমা হাম্মান হাজি মিন্নি এত কথা শুনো না আমার থেকে কি কারণে মোহাম্মদ আমার থেকে ভালো কথা বলতে পারে বুঝতে পারছো প্রশ্নই আসে না আমি কত ভালো বলছি দেখো না এবং সে আল্লাহ করে আরো বেশি করতে পারবো আল্লাহ তালা তাকে এমন শাস্তি দিয়েছেন তাকে বদার যুদ্ধে আলীরা আনোয়া হাতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিপাত করে দিয়েছেন তার ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ তালা বলেছেন যখন তাদের প্রতি আমার আয়াতগুলো গুলো করা হয় তখন তারা বলে আগের জমানার লোকদের অন্য আয়াত আল্লাহ তালা বলেছেন ওয়াই নাকি ধ্বংস ওই সমস্ত মিথ্যা জন্য যারা ক্রিমিনালাই যখন আল্লাহর আয়াতগুলো তাকে তেলাব করে শোনানো হয় কিছু এগুলো তবে শের হুবিয়া আলিম তাকে কঠিন শাস্তির সুসংবাদ দান করুন এইগুলো এই আরেক তরিকা বুদ্ধিজীবীদের মাধ্যমে কিভাবে ইসলামকে ঠেকানো যায় তিন নম্বর হচ্ছে উপহাস মস্কার বিদ্রুপ এবং অপপ্রচার বিভিন্ন রকমের তহমত দেওয়া বিভিন্ন তার ছয় নম্বর আয়াতে অকালামা জনুন তারা বলতো হে ওই লোকটি যে দাবি করো তার প্রতি পাগল মাজনুন মাজনুনের দুটো অর্থ একটা হলো পাগল আর একটা অর্থ হল জিনে ধরা ভূতে পাওয়া তারপরে আবার তারা বলতো কবিতার কথা দাদুর কথা তারা খুবই আশ্চর্য হয়ে যায় যে তাদের কাছে একজন সতর্ককারী এসেছে আর কাফেররা বলে এই লোকটি হচ্ছে যাদুকর এবং মিথ্যাবাদী বল তারা বলে এগুলো কিছু সে স্বপ্নে বোধহয় কিছু দেখে আর শুনে ওগুলো আর কেউ কেউ আবার বলে না সে নিজে মিথ্যা কথা রচনা করে আবার বলে সে আসলে একটা কবি ইত্যাদি তারা এখন এগুলো শুনে এখন চিন্তা করে কোন কোন লোকদেরকে থামানো যায় কারণ তার কথার মধ্যে তো অনেক আকর্ষণ আছে লোকেরা তো এদিকে ঝুঁকে পড়বে তখন তারা বিভিন্ন তরীকার মধ্যে একটা হলো যে তাকে নি বিদ্রুপ করো তার ব্যাপারে যেখানে সমাগমের জনসমাগম হয় সেখানে তাকে মান ইনসাল্ট করে বিভিন্ন রকম বিদ্রুপের লাইনে কথা বলল সে খবর আল্লাহ দিয়েছেন সবাইকে এই কথা বলো যে আমাদের অন্তরের মধ্যে তালা দেওয়া আছে বন্ধ আছে এটা খুলবে না তোমার কথায় আর আমাদের কানের মধ্যে কিছু পর্দা দিয়ে ব্যারিয়ার লাগানো আছে তোমার কথা সেখানে ঢুকবে না আর তুমি যা কিছু বলো তোমার মধ্যে আর আমাদের মধ্যে বিশাল একটা দেওয়াল খাড়া করানো আছে তুমি তোমার কাজ কর্লা অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন আপনি যখন কোরআন পড়েন তারা শোনার পরে মনে হয়তো না তাদের মধ্যে কোন অ্যাকশন হলো না মনে হয় আপনার মধ্যে তাদের মধ্যে আমি কি করেছি যারা পর্দা দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে আমি তাদের অন্তরের মধ্যে একদম একটা বড় ধরনের বাধা দেওয়াল খাড়া করিয়ে দিয়েছি ঢুকে না তারা বুঝতে পারে না বুঝতে চায় না তাদের কানের মধ্যেও এরকম দেওয়াল দেওয়া আছে বাধা দেওয়া আছে সেটা ঢুকে না ভালো কথা গুলো আপনার রবের কথা বলেন এক রবের কথা আলোচনা করেন তখন সঙ্গে সঙ্গে তারা পৃষ্ঠ প্রদর্শন করে জলদি করে পালিয়ে যায় এ চলে যা আপনার কাছ থেকে দূরে দিতে দিতে তারা এই কথা বিভিন্ন তারা কথা প্রচার করার কাজ খুব জোর সোরে করছে আল্লাহ বলেন আপনি দেখেন তারা আপনার ব্যাপারে কি কি অপপ্রচার করে এক একবার এক একটা বলে কোনটা বলে যে ঠিক করবে সেটা বুঝতে পারে না এক এক সময় এক একটা বলে তারা অপপ্রচার করছে মিথ্যা কথা বলতে হলে কত কাহিনী বানাইতে হয় দেখেন না একদিন হলো জালিম আরেকজন হলো মাজলুম এখন মিডিয়ার কাজ কি মাজলুমকে জালিম বানাবে আর জালিমকে মাজলুম বানাবে এই জন্য কাহিনী জোগাড় করে তো তারাও কোনটা বলে যে তাদের কাহিনী ঠিক করবে এখন তারা আসলো যে তারা ওনার সঙ্গে কিছু একটা পরামর্শ জন্য আসলো মানে ওনার সঙ্গে সলা পরামর্শ করে কম্প্রোমাইজ করার ফরমুলা আসলো এত অপপ্রচার করে ঠেকানো যায় না কি করা যায় চলো দেখে তার সঙ্গে ডিল করা যায় কিনা তো তারা আসলো যে এক কাজ করো নবী মোহাম্মদ তোমার কিছু জিনিস তুমি একটু ছাড় দেওয়া মাঝে মধ্যে আর আমরা তোমার বিরোধিতা কিছু ছাড় দেই তো একটু কম্প্রোমাইজ করে আমরা বসে আলাপ আলোচনা করি তুমি কোন লাইনে কথা বলবা পর্যন্ত যাবা আর আমরা কোন লাইনে কথা বলে কোদ্দূর পর্যন্ত যাব একটা এগ্রিমেন্ট করে ফেলি তো নবী করিম সাল্লাম চিন্তা করলেন দেখি কিছু তারা বলে কিনা আচ্ছা দেখি রিজনেবল হয় কিনা তিনি বোধহয় একটু কনসিডার করছিলেন তো আল্লাহ তারা অহিনাদ করে দিলেন তারা অনেক আশা ভরসা করে আপনি যদি কম্প্রোমাইজ করেন তারাও কিছু কম্প্রোমাইজ করতে আল্লাহ তাই না এবং তার ইমাম তবর ই রহমতুল্লাহ বললেন যে তারা কিভাবে আসলো হাউলিক ইয়া মুহাম্মদালিন করবে কিনা এইরকম জিনিস যদি আপনার কাছে প্রস্তাব আসে খবরদার আপনি সাবধান থাকবেন আর আসলেই তিনি বলেন হে নবী আপনাকে যদি আমি মজবুত করে না দিতাম একটু ঝুঁকে পড়ছিলেন কি না একটু মনে হয় আপনি প্রস্তুতি নিচ্ছিলেন আপনি যদি সেটা করতেন কি হতো জানেন তাহলে আমি আপনাকে এই জীবনে ডবল ডবল শাস্তি দিতাম মৃত্যুর পরেও আপনাকে ডবল ডবল শাস্তি নিতাম উনি তো করবেন না করলে এরকম হতো আল্লাহ করতে দেবেন না আর তিনি হয়তো মনে করছেন কি বলে শুনি না কিছু কনসিডার করা যায় কি না তিনি তো ইসলামী দিকে আনার জন্য এরকম করেন মাঝে মধ্যে মুসলমানদের মধ্যেও আসে কিছু লোক অন্যদের সাথে অমুসলিমদের সাথে বিভিন্ন বিষয়ে ইসলামিক বিষয়ে মনে হয় যেন একটু একটু কম্প্রোমাইজ করে ছাড় দিলে টিলে মনে হয় যেন দুনিয়াতে শান্তি চলে আসবে আর এই সংঘর্ষ থাকবে না তা আমাদের ইসলামের ব্যাপারে এত অপপ্রচার করে আমরা এগুলো আল্লাহ করে আল্লাহ আমাদের জন্য কি করেছেন লেসন রেখে দিয়েছেন এরপরে তারা আসলো কয়েকজন লিডার যে তারা দ্বারা সুল্লাহাম কাহা ফিমা বালাকানি আসিন লোক নবী করিম সালকে পেয়ে গেলেন উনি এই সময় তারা ধরে ফেল মানে তাদের আলাপ আলোচনার জন্য এই কয়েকদিন লিডার ধরো এখন মোহাম্মদকে নিয়ে আমরা বসে তার সঙ্গে কথাবার্তা বলি ওয়ালিদ এবিনে আসিনেব আল ওয়ালিদিন মুগিরা ওয়াইল এরা এসবগুলো কিন্তু খুব প্রভাবশালী এসে ওনাকে বললো কল ইয়া মুহাম্মদ হালুমা আসো তোমার সঙ্গে একটা কথা বলে আমাদের প্রস্তাবটা শুনো ফালনা আবুদ মা আবুদ আমরা তোমার যে তুমি ইবাদতো তার এবার আমরা করতে রাজি আছি ও তা আবুদমা না তুমি শুধু একটা শর্ত যে আমাদের মাহুদের সঙ্গে তুমি কিছু ইবাদত করে ফেলবা তোমাদের মধ্যে আর কোন গন্ডগোল থাকবে না সুন্দর একটা শান্তি চুক্তি হয়ে যাবে পিস এন্ড হারমোনি আমরা সব একসঙ্গে বসবাস করি অসুবিধা কি সমাজের মধ্যে এগুলো নিয়ে এত দ্বন্দ্ব সংঘর্ষ দরকার কি আসুক আমরা একটা কম্প্রোমাইজে চলে আসি না আবুদা হাত জানা মিনহু তোমার মাহুদ যদি আসলেই ভালো হয় তার কাছে ভালো কিছু থাকে তো আমরা ইবাদত করে সেটা আমরা কিছু পেয়ে গেলাম আমরা এটা মিস করলাম না ইনকানা মানা আবুদ খাই মিমা তা আবুদ আর আমরা যে মাবুদের বুদে করি এর মধ্যে কোন ভালাই থাকলে তুমিও সেটা মিস করল না কোনটা মিন তুমিও মোটামুটি আর আমরা মা মাবুদের পেলাম অসুবিধা কি তা আল্লাহ তখন কমসুরা নাজিল করলেন হে কাপের গন আপনি বলেন হে কাপের গণ লা আবুদুম আমি কখনো ইবাদত করব না যাই যে মাবুদের ইবাদতরা করো তা আনা আবেদাত মা আবুদ আর আমি যে মাবুদের ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না ওলা আনা আবেদুমা আবাদ তুমি আবার রিপিট করা হচ্ছে তোমরা যে তার ইবাদতো আমি তার ইবাদত করব না রিপিট হচ্ছে লাকুম তোমাদের তোমাদের ধর্ম কাছে আমার ধর্ম আমার কাছে মিক্স আপ করার কোন সুযোগ নেই এখানে শুধু এবাদতের উদ্দেশ্য নয় এখানে গোটা দিন লাকুম দিন হুকুম অলিয়া দিন এই শুধু এবাদত নয় দিনের মধ্যে যত রকমের সংস্কৃতি আছে সব কিছু সামিল ক্রিস্টি কালচার ঈদ আনন্দ তাদের ধর্ম দিবস আমাদের ধর্ম দিবস অনেকে আমরা এটা করতে পারবো কিনা ওটা করতে পারবো কিনা হ্যাপি ক্রিসমাস বলতে পারবো কিনা বললে অসুবিধা কি অনেকে ফতুয়া দিয়ে বসে আছেন তো এখানে এই যে উন্মতের জন্য এই সিচুয়েশন আসবে এগুলো আল্লাহ তালা তো জানেন সেই জন্য ওই সমস্ত সময়ের যে ঘটনাগুলোর সঙ্গে আল্লাহ তালা ঘটিয়ে সে উপলক্ষে তিনি আমাদের জন্য গাইডলাইন রেখেছেন বিভিন্ন রকমের জবাব তো আল্লাহ অন্যদের পক্ষ থেকে তাদের কোন অসুবিধা নাই একাধিন আমাদের মা বুদের ইবাদত করতে কিন্তু আমাদের একবার করতে গেলে অসুবিধা আছে কিনা একবার যদি কেউ করে তার ইমান শেষ করে ফেললো তাদের তোহিদ করলে অসুবিধা কি তাদেরকে যদি বলেন চলো আস আমাদের মসজিদে আমরা এই মুখ উপলক্ষে দোয়া করছি তার অনেকে চলে আসবে মানে আমাদেরকে যদি বলে যে আসো আমাদের তোর কেটে দোয়া করি ইবাদ করি আমরা যেতে পারবো তাহলে তো আসলে তো ইকুয়াল না সিচুয়েশন এই যে অনেক সময় আমরা বেকার করতে চায় আমরা করি না কেন না করলে তো অসুন্দর দেখা যায় এরকম আমাদের কেউ কেউ মনে অসুবিধা আছে আমাদের দিনের মূল ভিত্তিতে তো অনিসটা এই জন্য শুধু এবাদত নয় সার্বিক যে কোনো ধর্মীয় এনিথিং ধর্মের সঙ্গে লিঙ্কড হয়ে আছে ক্রিসমাসটা তাদের ধর্মের একটা বিরাট অংশ মূল ভিত্তি হলো কি ঈশা আলাহাম আল্লাহ সন্তান এটা তো মূল আকিদাতির বিশ্বাস এইটার ব্যাপারে কোন বিষয় আপনি একমত হতে পারবেন না লাকুম দি নুকুম অলিয়া ওই ধর্মকে অবজ্ঞা করার হামলা করার ওই ধর্মের ব্যাপারে নিন্দা করার আমাদের দরকার নাই কিন্তু লাকুম দি নকুম ওলিয়া তোমাদের ধর্ম তোমাদের পাশে যদি ওই ওইখানে ক্রিসমাস বলে আপনি যেটাই করেন সেটার মূল বক্তব্য হচ্ছে ঈশা আলাহি সালাম আল্লাহর সন্তান ভারের কারণে এই কথা এত ব্যাপক মনে হয় আকাশ জমিন নিজে ভেঙ্গে চুরমার হয়ে পড়ে যাবে মনে হয় পাহাড় হাদ্দা পাহাড়টা মনে ভেঙ্গে চুরমার হয়ে যাবে যে আল্লাহর ব্যাপারে এত বড় তহমত যে আল্লাহর এই যে প্রেসার আসে আসে সেখানে আমাদের দুঃস্মনীর দরকার নাই কিন্তু আমাদের দিনের ব্যাপারে কম্প্রোমাইজ করার কোন সুযোগ নেই এই মজবুতিটা আল্লাহ তারা এখানে ওনার এরপরে বারে বারে তাকিদ করা হয়েছে রিপিট করা হচ্ছে চারটি বাক্য একই অর্থ চারবার বলা হয়েছে কত গুরুত্ব দেওয়ার জন্য এরপরে একদিন নবী করিম সাল্লাম তাদের আরেকটি বিষয় ছিলাম কবুল করেছে কিছু কিছু কয়েকজন সাহাবি যারা একটু কৃতদাস ছিলেন যারা নির্যাতনের শিকার খাবাব আম্মার আবু ফুকাইহা এই কয়েকজন সোহাইব ওনারা বেশ কয়েকজন আসলেন এসে নবী করিম সাল্লা পাশে বসলেন এদেরকে দেখে ওরা বলল দেখো বড় বড় লিডার বলে মুরগিরা সহকারে তারা আসলো তারা বলল আহ হাউল হাবু কামায় তারাও দেখো তার এসব তো কৃত দাস সমাজের নিশু তবগার লোকেরা তার পাশে বসে আছে আর এইখানে নাকি তারাই হক বেশি চিনছে আমাদের থেকে আমরা এত বুদ্ধিমান এত জ্ঞানী গুণী এত লিডার আমরা বুঝি না আর বেকুপ বুঝছে এইটা নাকি আমাদের জন্য একটা দিন হলো এইভাবে করে প্রেসার দিল যে তোমার পাশ থেকে এগুলোকে সরাই দাও তাহলে তোমার কথা শোনার জন্য আমরা আসতে পারি এই সমস্ত ছোটখাটো লোকজন তোমাদের পাশে ঘুর করে আমরা সবাই ভিআইপি হ্যাঁ আমাদের জন্য তুমি এদেরকে নিয়ে বসে তোমার কথা আমরা শুনতে আসবো না আসলে কি তারা শুনতে আসবে নাকি এটা একটা উচিকে যেন না করেন আল্লাহ তালাভান্স নোটিশ দিচ্ছেন খবরদার আপনার কাছ থেকে কাছে যে লোকগুলো এসে বসে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে তাদের রবকে ডাকে এই মুখলে না আলাই কামিন হিসাব ওদের হিসাব নিকাশের দায়িত্ব আপনাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে না যারা এই উশিলা দিয়ে ইসলাম থেকে দূরে থাকে তাদের এই এই বড় লোকদের উঁচু তপকার তাদের মানুষ থাকে নাকি ওনারা ওনাতে খুব কমই পাবেন আপনি বসেন না ইন্টেলেকচুয়ালদের আলাদা আড্ডা আছে আলাদা সোসাইটি আছে সেখানে তারা মাঝে মধ্যে মনে করে যে ওইখানে আলাদা কোন ইসলামিক কিছু করা যায় কিনা যে যাতে যেখানে এই সমস্ত সাধারণ লোকজন থাকবে না এরকম মাঝে মধ্যে প্রস্তাব আসেও কোন কোন জায়গায় যে দেখেন বড় বড় ইন্টেলেকচুয়াল লোকদেরকে ধরতে হলে তাদের মানের একটা প্রোগ্রাম করতে হবে তাদের মানে সেখানে ওইরকম ভিআই পি মেহমানদারি মতো করতে হবে না হলে তো আসবে না করে দিন ইসলামিক দেখে এরকম কেউ কেউ চিন্তা করে মাঝে মধ্যে যে সাধারণ মানুষের জন্য যেভাবে করেন এই এইভাবে করে ওই সমস্ত লোকদেরকে পাবেন না সমাজের বড় লোকদেরকে ধরতে হলে ওই রকম আলাদা তরিকায় তাদের মতো করে একটা অনুষ্ঠানের আয়োজন করে যে দাওয়া থেকে আবু বকর আনহু অনেক বড় মাপের লোক ছিলেন অনেক উঁচু সমাজের অত্যন্ত প্রভাবশালী লোক ছিলেন তার কাহিনী আবার আসবে ইনশাল্লাহ তো উনি কি সাধারণ লোকদের বেলালের সঙ্গে বসে উনি পারেন না ইসলাম শিখতে এরকম ক্লাস ডিফারেন্স করা শ্রেণী বৈষম্য করা এবং বড়লোক ছোট লোকে বিভক্ত করা এটা ইসলাম কখনো চান না এই জন্য ইসলামের জামায়াতের নিয়ম কি এই মসজিদের মধ্যে আপনি আসেন প্রথম আকারে যদি একেবারে আপনার বাড়ির চাকর থাকে আর আপনি পাশে থাকেন দাঁড়াতে গেলে তার রাইট আসে না নাই আছে এবং সে আগের সাথে এসেছে পিছন সাবে যদি তার এ থাকে তার বস থাকে তাহলে সে তার বসের আগে দাঁড়াবে ও রামনাবানি আহম সমস্ত মানুষকে আল্লাহ তালা সম্মানিত করেছে। যারা নিজেদের এইরকম একটা হাই ক্লাস সোসাইটির মধ্যে নিয়ে গিয়েছেন তাদের ভিতরে তাকাব্বর রয়েছে ঘুর রয়েছে এই জন্য আবু জাহাল আবুল এই তাকবেন কবুল করতে পারেনি সে হয়ে যাবে লিডার আর আমরা এরকম প্রভাব করবেন আল্লাহ তো এরকম একটা মত মানুষ হয়েছে তার ঘরে তার টাকা পয়সা তেমন কিছু নাই আর আমরা এত ধনী লোক তাইফে একজন ধনী আছে আর মক্কা একজন ধনী আছে তো এতে এই দুজন একজনকে আল্লাহ চুজ করতে পারলেন না আল্লাহ তালা সেই কথা জবাব করছেন তো এই কথা আল্লাহ আল্লাহতালা ওনাকে সাবধান করে দিলেন নবীকার কখনই এরকম কনসিডার করেন এভাবে নবী করিম সাল্লাহ দাওয়াতি কাজে অ্যাডভান্স থাকলেন কন্টিনিউ করলেন বাধা বিপত্তির ঠেলেও তিনি করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ যখন তিনি এগিয়ে যাচ্ছেন থামছেন না তখন তখন তাদের এই পদ্ধতিগুলোর পরে আসলে এবার আসল পদ্ধতি আসল পদ্ধতি কোনটা নির্যাতন এর আগে বিভিন্ন তরিকায় উপহাস ঠাট্টা বিদ্রুপ মস্করি উল্টা অপপ্রচার এগুলো দেখে থামানো যায় না এখন ইসলামকে ঠেকানোর জন্য নির্যাতনের পথে আসতে হবে এবং এই নির্যাতনের তরিকা এই জমানো আছে কিনা বিভিন্ন মিডিয়া সারাদিন বলার পরে দেখা যায় থামানো যায় না এখন ইসলাম আলাদাকে নির্যাতনের শিকার বানাতে হবে এই নির্যাতনের শিকার মক্কার লোকেরা মিটিং করলো বছর থেকে দেখা যাচ্ছে না তার ভিতরে অলরেডি লোক ঢুকছে আস্তে আস্তে করে লোক বাড়ছে লোক বাড়ছে এটা তো আমাদের জন্য চ্যালেঞ্জ আমাদের সকল কর্মসূচি অপপ্রচার বুদ্ধিবৃত্তিক ভাবে কবি জাদুকর ইত্যাদি বলা এবং তার পিছনে ভালো ভালো লোক নাই নাম করা লোক নাই আছে কিছু কীর্তি হলো না এখন আমরা পথে যেতে হবে তারা লোকেরা সিদ্ধান্ত নিল যাদের আন্ডারে আত্মীয় স্বজন চাকর বাকর বা কৃতদাস দাসই আছে প্রত্যেক মণিবের দায়িত্ব হলো এদেরকে সাহায্য করা এবং মক্কার থেকে তারা চিঠি পাঠালো বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিরা তোমাদের প্রত্যেক কবিরায় তোমরা খোঁজ করে দেখো কে ইসলাম কবুল করেছে এবং তাদের উপরে তারা প্রভাবশালী আছে তাদেরকে ধরে এনে তারা সাহায্য কাজ করবে এভাবে শুরু হয়ে গেল তাদের সিদ্ধান্ত কার্যকরী করা কিন্তু মাত্র আল্লাহ তখন নবী করিম সাল্লামকে হেফাজত করেছেন যে ওনার গায়ে হাত তারা তুলতে পারেনি ইমাব কাইম রাহমতুল্লা এই বিষয়টাকে বলেছেন যে আল্লাহ তারা একটা বিরাট হেকমত এখানে কাজ করেছে আবু তালেব ইসলাম বল না করে ওনার ডিফেন্ড করছেন আর ওরা সুবিধা করতে পারছে না আবু তালেব তো দিনে আছে না এখনো মৃত্যুর করছেন এখন তার আবু তালেবের বিরুদ্ধেও যেতে পারে না যে উনিও লিডার আর উনি বলেছে আমি তো আবদুল মোতালেবের দিনের মধ্যে আছি তো তিনি বলেন যে হয়তো আহ আবু তালেব ইসলাম মিস করেছে আল্লাহ তালার মানসা ছিল যে তাকে ইসলামে না এনে বাইরে রেখেই নবী মোহাম্মদের সাহায্য বেশি হবে কারণ ইসলাম কবুল করে ফেলে আবু তালেব নিজেই তাদের আক্রমণের শিকার হয়ে যেতেন আর কিশোর মোহাম্মদ সাল্লাহেন্ড করবেন ইসলাম কবুল না করিয়ে আল্লাহ তাকে দিয়ে তাদের তরিকার লোক যেহেতু তারা তার সঙ্গে সুবিধা করতে পারছে না এই জন্য আর নবী করিম সাল্লা আসলাম ব্যক্তিগত চরিত্র গ্রহণযোগ্যতা ওনার উপরে সরাসরি আক্রমণ করার মতো সাহস হিম্মতাল তাদেরকে দেয়নি কিন্তু অনেক সাহাবিরা আক্রমণের শিকার হয়ে গেলেন আর যে সমস্ত ক্রিমিনালগুলো এই আক্রমণের লিড নিত্য সিরাতে পাখি বের করেছেন আত্মীয় গোষ্ঠীর মধ্যে আছে এক নম্বর লিস্ট হলো আবু তালে সরি আবুল আহাদ উনি চাচা তারপর হলো আবু সুফিয়ান আবু সুফিয়ান সম্পর্ক কি আত্মীয়তার শ্বশুতে পরে হয়েছে সে বহুত পরে ঘটনা আগের কথা বলেন চাচা তো ভাই ওতবা এবিনে রাবিয়া সাইবা এবনে রাবিয়া উকবা আবু সুফিয়ান আরেক আবু সুফিয়ান হাকাম এবিন আবিল আস নাদার কথা আগের পুল্লা আবুল বাখতারি আবু জাহাল ওয়ালিদ ইবিনা আস এব উমাই ইবন খালাব উবাই ইবন খালাব আসিন আব্দ এই ষোলো জন বড় ধরনের দুষ্কৃতিকারী বড় লিডার ইসলামী দুশ্মনী তারা করেছিল এরাই সমস্ত সিদ্ধান্ত নিত এবং কোরাইয় বংশের লোকদেরকে সারাও মক্কার আশেপাশে অন্যান্য কবিরার কাছে তারা চিঠি পত্র পাঠানো শুরু করে দিল এবং তারা একদিন একদিন করে আক্রমণের শিকার বানাল বিশেষ করে আহ এমনকি ওসমান আফওয়ান রাজি আল্লাহ তালা আন উনি করে ফেলেছেন বেশ টাইমে উনি তো নাম করা মানুষ তারপরে ওনাকেও তারা টার্গেট বানিয়েছে ওনাকে কে শাস্ত্র দিত উনার চাচা হাক আহ চাচা তো মুরব্বী এই কায়দায়নাকে বেঁধে ফেলত ইলাদিন তুমি তোমার পূর্বপুরুষের দিন ধর্ম ছেড়ে একটা বেদাতি দিন নতুন দিন বেদাহ মহাদাস নতুন দিনের মধ্যে তুমি ঢুকছি দেবো না যতক্ষণ এই দিনকে তুমি ছিড়ে না দাও ফাইজাখুর ওসমান রাজি অল্লাহ তিনিও জবাব দিতেন মজবুত ভাবে আদ আহু আবেদন ওলা কখনো দিন আমি ছাড়বো না এই দিন থেকে আমি সরে হাঁটব না চাচাও ওই আবু জাহালদের নির্দেশে যে প্রত্যেক মুরব্বীরা তোমাদের আন্ডারে লোকদেরকে কন্ট্রোল করো নির্যাতন করো তার চাচা আহ ওনাকে পেঁচাতেন টাই দিয়ে খেজুর গাছে টাটাই দিয়ে ওনাকে মরাইয়ে ফেলতেন রোল করে এবং তারপরে আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে ওনা নাকের মধ্যে গিয়ে ধরতেন আর শাস্তি দিয়ে বলতেন এর যে এই লাল কুফুর দিকে আমাদের ধর্মের দিকে আসো ভাইয়া করে জব আবদান আমি কখনো ছাড়ব না এই ধর্ম যে নীরা দিয়াও আনা এক মহিলা তিনি কৃতদাসী ছিলেন এই মহিলা যিনি এক পর্যায়ে অন্ধ হয়ে গেলেন তখন তারা প্রার্থনা করা শুরু করে দিল যে মহিলা অন্ধ হয়ে গেছে ফাঁক কে যাবো অবাই আল্লাহ ঘরের কসম তারা মিথ্যা কথা বলেছে আমার কোন ক্ষতি করতে পারবে না কোনো উপকার করতে পারবে আবার চোখ খুলে দিলেন অন্ধ্রত আল্লাহ দূর করে দিলেন মুসাহ নির্যাতন যে তিনি মক্কার অত্যন্ত একজন টক বগে যুবক ছিলেন চেহারা অত্যন্ত সুন্দর আর বাপ মায়ের একান্ত প্রিয় সন্তান আর ঢাকা পয়সা যথেষ্ট ছিল এমন ধনী ছিল সবচেয়ে দামি কাপড় হ্যাঁ ডিজাইন ক্লথ গুলো কোথায় পাওয়া যায় আবিষ্কার করা দামি সুগন্ধি লম্বা লম্বা চুল মাথায় তেল দিয়ে ভালো করে চড়ে বের হতেন সবাই বলতো মেমাক আহাদান আহতানা লিমাতান মক্কা শহরে এত সুন্দর বাবরিচুলওয়ালা মোসাবের মতো আর আর দ্বিতীয় ব্যক্তি কেউ ছিলেন না কারণ এই সুগন্ধি আর নাই। এত দামি আতার ব্যবহার করতেন এরপরে তিনি যখন দিন ইসাম খবর পেলেন তিনি দারুল আরকাম আবিলামে গিয়ে গোপনে ইসাম কবুল করলেন তার মা আর মা বাবা এবং লোকদের ভয় লুকিয়ে রাখলেন ইসরামকে গোপনে যেতেন কিন্তু একদিন এক লোকে দেখি ফেলল যে তিনি ইসলাম কবুল করে ফেলেছেন তার ঘরে গিয়ে খবর দেওয়া হলো এরপরে তার মা তাকে ধরে অ্যারেস্ট করে ফেলেন বন্দি করে রাখলেন বন্দি করতে করতে করতে করতে তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে সে ছাড়বে না তিনি একদিন ছুটে ফেললেন কেমনে ছুটে তিনি চলে গেলেন আবি হিজরত করে পরবর্তী পর্যায়ে এরপরে কাহিনী ওখানে গেল এরপরে নামে এবং কৃতদাসী এবং তার মেয়ে এরা দুইজন ইসলাম কবুল করে ফেলেছিলেন এবং কানাতাল আলী ইমরাতিমিন বনি দার এক মহিলার তারা ছিল কৃতদাসী ফেমাররা বিহিমা আবু বাকর আবু বকর আদি আল্লাহ আহনু গেলেন যে তাদেরকে নির্যাতন করা হচ্ছে আর মহিলা নির্যাতন করার বলে কোনদিন তোমাদেরকে আমি মুক্ত করে দেব না আর শাস্তি দিতেই থাকবো আবু বকরিয়া তাদেরকে ছেড়ে দেন না তাদেরকে ছেড়ে দেন তাদেরকে মুক্ত করে দেন যদি আপনি তাদেরকে পছন্দ না করেন এত নির্যাতন করেন কেন বলে ঠিক আছে তুমি তোমার তাদেরকে নষ্ট করছো আর তুমি তাদেরকে মুক্ত করো আবু বকর বললে কত টাকা লাগবে আমি কিনে ফেললাম অনেকেই মুক্ত হয়েছেন এবং আরো নির্যাতনের কাহিনী আগামী সপ্তাহে আসবে আমরা যেহেতু টাইম আমাদের পার হয়ে গেছে আমরা এখানে আজকে শেষ করে দিই ইনশাআল্লাহ